বাংলা মানবতা সমাধান ধারাবাহিক ভাবে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ অপরিবর্তনীয় শিরন্তন গ্রন্থ এই সংক্ষিপ্ত শিরোনামে বক্তব্য উপস্থাপন করছি এর আমি বলছিলাম যে কোরআন এর আহ্বান সর্বব্যাপী এখন আপনাদের সামনে উপস্থাপন করবো কোরআন যে আধিপত্য বিস্তার করে কোরআন যে বিচারক কোরআন যে শুদ্ধ অশুদ্ধ নির্ধারক সকল ধর্মগ্রন্থের উপরে এর উপরে আপনাদের সামান্য দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ আসারি কথা বলেছেন আমি আপনার উপরে কিতাব অবতুণ করেছি হকের সাথে এই কিতাপ তার আশেপাশে বা আগে ডানে বামে যে সকল কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাকে সত্য বলে সাক্ষ্য দিচ্ছে সত্য বলে স্বীকার করে নেয় বা মোহাইমিনাল কিন্তু তার উপর এই কোরআন আধিপত্য বিস্তার করে বিচারক হিসাবে এই কোরআনটা রয়েছে সুরা আলমায়েদার ৪৮ নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুসলিম শুধু নয় সারা বিশ্বের জন্য কোরআনের এই আয়াতটি অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করার আহ্বান জানাচ্ছি বলছে কোরআন বলছো তোমার কাছে আমি কোরআন অবতীর্ণ করেছি হকের সাথে বাতিলের সাথে নয় না হক শব্দ আল্লাহর জন্য আল্লাহর কালামের জন্য প্রযোজ্য নয় তারপরে বলছেন বেলহক হক যা বলছি তা হক তা বাতিল নয় পুরাণের মধ্যে যা আছে এই কিতাব দাবি করছে না অন্য কোন কিতাব আসেনি তা মতো এঞ্জেলের মতো অন্য কোন পরবর্তী কিতাবের কথা উত্থাপন করবে না বা থাকলে সেটা হটিয়ে দিবে সম্মানিত দর্শক শ্রোতা কোরআনে নিরপেক্ষতা হলে এই কোরআন কোন সংকীর্ণ গ্রন্থ নয় কোরআন থেকে মুসার কথা হিংসা করে আলহাম আসসালাম আইজুবের কথা কোরআনের মধ্যে কতগুলা নবীর নাম রয়েছে এখানে একে আয়তের মধ্যে ইসমাইল ওসহাত কোন অসৎ গ্রন্থ নয় কোরআন তো কোনো বিকৃতি হয় নাই কোরআন যেভাবে ছিল সেভাবে আছে এই জন্য কোরআনের নবীদেরকে উল্লেখ করেছে নবী সাল আলী সাল্লাকে জিজ্ঞাসা করা হলো ইহুদিরা তাদের হিব্রু ভাষায় পাঠ করত এবং তারা তারলম্বীদের আল্লাহ তোমরাও বলোনা সত্য বলোনা তাদেরকে মিথ্যাবাদেও বলো না সত্যবাদেও বলোনা কেননা যা কোর আনের অনুকূলে হবে তা সত্য যা আনের বিপরীতে যাবে তা মিথ্যা যা নিরবতা রয়েছে কোন জায়গায় সমস্যা হয়েছে কোরআনের আলোকে কোরআনের মাপ কাঠিতে অন্যান্য ধর্মগুলার শুদ্ধ এবং অশুদ্ধ সত্যতা এবং অসত্যতা যাচাই করে হবে এই জন্য কোরআনকে বলা হয়েছে আর এদিকে বলা আসে সেটা সত্য ইঞ্জিল এসেছে সেটা সত্য কিন্তু বিকৃত হওয়ার পরে কতটুকু ঠিক আছে আর কতটুকু ভুল হয়েছে বর্তমানেও যে তৌরা এবং ইঞ্জিল আমাদের সম্মুখে রয়েছে সেখানে আমরা ইঞ্জিলও দেখতে পাই তৌরাতেও দেখতে পাই বিশেষ করে তৌরাতে দেখতে পাই যে ইব্রাহিম আলাহ সাল্লাম স্বয়ং খাতনা করেছেন ইসমাইল কে করেছেন এঞ্জিল এসে সে আমরা খুঁজে পাচ্ছি না তেমন একটা যেটা রয়েছে হাদিস মালিকুলান খ্রিস্টানা বলছিল যে খাতনাকারী সেই রাজার আবির্ভাব ঘটেছে অর্থাৎ ইহুদি ধর্মের তৌরাতে খাতনার বিধিবিধান ছিল এটা স্পষ্ট কিন্তু পোল এসে ধর্ম বিকৃত করে সে খাতনাকে তারা তুলে দিয়েছে জেনার যেটা বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী জেনা করলে তাদেরকে হজম করতে হবে পাথর মেরে তাদের হত্যা করতে হবে সেটা তৌরা আইনেও ছিল ইঞ্জিনে এসে সেটাকে ধামাচাপা দেওয়া হলো ঈসা আলাইতালামের কাছে জেনা কারেনি এক মহিলাকে নিয়ে আসা হলো বলা হলো আর কি হবে ঈসা আলাহাম নীরব থাকলেন তারপরে নীরব থাকলেন তারপরে নীরব থেকে বললেন যে যেতে পারো অর্থাৎ রাগ করলেন নারাজ হলেন তার শাস্তিযোগ্য বললেন কিন্তু তার বিচার করলেন না এই জন্য পাশ্চাত্য জগতে খ্রিস্টানো দুটোই হারাম ছিল দুটোই নিষেধ রয়েছে পলসের যে সকল চিঠি রয়েছে এই গালিথিয়ান যেটা রয়েছে করিন্থিয়ান অধ্যায় রয়েছে রোমানিয়ান অধ্যায় রয়েছে ইত্যাদি যে সকল পট রয়েছে পলসের। লেটার্স গুলোর বা সংযোগ যেগুলা করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে তোমরা আইডল বানাবে না কোনো মূর্তি বানাবে না মূর্তির কাছে না যারা এগুলা করে তারা নাস্তিক তারা নিঃশ্বরবাদী তারা হলো গুণাগার তারা পাপি বহু জায়গায় উল্লেখ হয়েছে পরবর্তী পোলস এর ওই লেটার্স কিন্তু আশ্চর্য হলেও সত্য সেই সকাল তো রাতের বাণী তহ রাতে তো এক নিষেধ আছেই তহ মূর্তি বানানো আল্লা পক্ষ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে তাদের মূর্তি বানানো কিন্তু আশ্চর্য বিষয় এখন মেরিরও মূর্তি বানিয়ে নিয়েছে যেসাচেরও ইসা আল্লাহলাম আইডল বানিয়ে নিয়েছে মূর্তি বানিয়ে নিয়ে তা সেটাকে সামনে নিয়ে তারা যে কত কাহিনী করছে তৌরা তো মানছে না তারা ইনচিল মানছে না এবং তারা আরও বিকৃত করছে ঈশা আলাহাতাম আল্লাহর একজন নবী আল্লাহর একজন প্রেরিতার কিন্তু তারা তাকে সান অব গড বানিয়ে নিয়েছেন ওয়ার্ড বানিয়ে নিয়েছে ডাইরেক্টলি আল্লাহর পুত্র বলে খ্রিস্টান জগৎ এক হয়ে গেছে যেটাকে বলে ফান্ডামেন্টালিজম ফান্ডামেন্টাল ক্যাথলিক অর্থোডক্স এবং ওই প্রটেস্টেন্টদের মধ্যে দীর্ঘদিন রয়েছে। সেখানে এঞ্জিল তো তারা মানে না করব না দুই তিনি পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র আদম আলাহাতাম এবং হাওয়া এই দুইজন যে জান্নাতে গুণা করেছিলেন আদম সন্তানের মধ্যে সেই গুণাগুলো এখনো বিস্তৃত হয়ে আছে আমি নিজের যান দিয়ে আল্লাহর পুত্র স্বয়ং নিজে শুলে চড়ে শুলে আমাকে দেওয়া হবে আমার জীবন বিলিয়ে দিয়ে এবং আদম করে গেলাম। দুই তিন দিন। এই মাসি আল্লাহর পুত্র এই জেসাস তার রাইট সাইড বসে ডান বসে সকলের তিনি বিচার কার্য সমাধান করবেন এই সকল কে আর মৃত্যুর দুই থেকে তিন দিন পরে ওটাও ইঞ্জিলের মধ্যে ঠিক নেই দুই দিন পরে উঠলেন না তিন দিন পরে স্যাটার্ডে না সানডে না বসে সকল বিচার কার্য পরিচালনা করবেন যারা এই সকল কিছু বিশ্বাস করবে তাদেরকে তিনি ঈশ্বরের ডান পাশে তাদের সবাইকে মাফ করে দেবেন আর পৃথিবীতে পাদ্রী সাহেব যদি লিখে দেন যে এই লোক ঈশা আল্লাহর পুত্র এবং তাকে শুলে দেওয়া হয়েছিল তিনি জন্য গেলেন গেলেন। দিন পরে উঠে এবং তিনি ঈশ্বরের ডান সাইডে বসে বিচার করবেন এই সকল বিশ্বাস এই লোক করে মৃত্যুবরণ করেছে পাদ্রী যদি সেই সনদ শুধু দিয়ে দেয় তাহলে তিনি মুক্তি পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট একটু বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরে আসছি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 পবিত্র এবং বিশুদ্ধ জীবন জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত কাল সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় is Fadik Zakh inay. I am Zikralay. My name is Rusta Naik. You are the best of people. You are religion religion. <speaking in> the best of people who worship in mankind, and believing in Allah. Kuni tu'ma khayra ummatina, ukhrida toulinnaas, da'amuruna bi'lma'rufi, wa ta'amawuna alina munkari, wa ta'aminuna bi'llaa. My prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world. Look, the end of the day is <laughs> the end of the day. Today, the day of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 দেখুন আলাইকুম রাহুল সম্মানিত পিস টিভির সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসছি যে কোরআন কিভাবে মোহাইমিন কিভাবে বিচারক কোরআন কিভাবে অন্যান্য ধর্মগ্রন্থ গুলোর শুদ্ধ অশুদ্ধ নির্ধারণকারী সেদিকে আলোচনা করছি। ইসলাম যারা ভালো তাদেরকে অর্থডক্স বলছে বা কখনো ফান্ডামেন্টালিস্ট অর্থডক্স একটি অর্থোডাত্র তাদের নিজস্ব কিছু নীতিবিধি বিধান রয়েছে আর ফান্ডামেন্টালিজম খ্রিস্টানদের কয়েকটা গ্রুপে মিলে একটি সিদ্ধান্ত নিয়েছে মাত্র নিজেদের কিছু তত্ত্ব নিজেদের চিন্তাকে একত্রিত করে ঐক্যবদ্ধ কিভাবে হওয়া যায় সেই চিন্তার উপরে কোনোটাই ওহের উপর ভিত্তি নয় এটা মানুষের চিন্তা কিন্তু যে সকল মুসলমানরা আল্লাহর কালাম বা আল্লাহর ওহাইকে মেনে চলতে চায় তাদের উপরে যে সকল মুসলমান ভাইরাও ফান্ডামেন্টালিস্টের বা ফান্ডামেন্টালিজম চাপিয়ে দিতে চান তাদের একটু দৃষ্টি আমি আকর্ষণ করছি যে আপনারা মুখস্থ কথাবার্তা বলবেন না দয়া করে পৃষ্টিভির মাধ্যমে আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে ফান্ডামেন্টালিজম প্রসঙ্গে একটু লেখাপড়া করার জন্য একটু জানা শোনার জন্য প্রথম আহ্বান করছি আপনারা যখন এই সকল কথাবার্তা বলেন অনেক হাতে ঘোরা মারেন চায়ের পেয়ালায় অনেক তুফান আপনারা তোলেন কিন্তু যখন কথা বলেন কথার পেছনে কোনো যুক্তি কোনো ভিত্তি কোনো লেখাপড়া কোনো স্টাডি আছে বলে সামান্য মনে হয় না মানুষে বলে তাই বলে অথচ আপনি একজন চিন্তাবিদ আপনি একজন কলামিস্ট আপনি একজন সেমিনারিস্ট আপনি একজন বড় লেখক দার্শনিক হিসাবে সমাজে হেলে ধুলে বেড়ান কিন্তু আর মুসলমানদেরকে ফান্ডামেন্টালিস্ট বলেন অতচ আপনি জানেন না ফান্ডামেন্টালিজম কাকে বলে যে জিনিসটা আপনি জানেন না এবং যাদের প্রসঙ্গে জানেন না তাদের উপর আপনি নির্দ্বিধায় চালিয়ে দিয়ে আপনি একজন গ্রেটেস্ট ফিলোসোফার আপনি একজন হাই র্যাঙ্ক থিঙ্কার নিজেকে আপনি মনে করে থাকেন কিন্তু যারা সামান্য লেখাপড়া করে তারা অবশ্যই আপনাদের এগুলো বোঝা থাকে ফান্ডামেন্টালিজম বলতে ইসলামি কিছু নাই ইসলাম ইসলামী তার বিশ্বাস থেকে শুরু করে তার আমল থেকে শুরু করে তার আকিদা থেকে শুরু করে তার বিশ্বাস আকিদা আমল তার চাল চলন সবকিছু কোরআন এবং হবে সেখানে আপনারা বানান। ইজমের পূজা করেন কাজে আপনাদের মাথায় ইজম সবসময় ঘোরাফেরা করে কিন্তু কোরআন ইজম নয় কোরআন ইজম নয় কোরআন মতবাদ নয় কোরআন মানুষের চিন্তা নয় কোরআন মানুষের দর্শন নয় মানুষের মানুষের বিবেচনা প্রসূত কিছুই নাই এটার সাথে ইজমের কোনো সম্পর্ক নাই ফান্ডামেন্টালিজম বলেন আর যেটাই বলেন আপনারা যেটা জানেন তার সাথে এটার কোনো সম্পর্ক নাই এই কোরআনই আপনাদেরকে আহ্বান জানাচ্ছে এই কোরআনের দিকে ফিরে আসার জন্য আপনার যত ইসম করেছেন যত মতবাদ পড়েছেন যত মতবাদ আবিষ্কার করুন দেখবেন আপনার মঙ্গল হবে এবং শেফা উল্লেখ সুদুর আপনাদের মনে মানসিকতায় ব্রেনে যে সকল বিকৃতি যে সকল রোগ যে সকল চাঞ্চল্য যে সকল অস্থিরতা রয়েছে সেগুলা বিধূরিত হবে ং দয়া করে খ্রিস্টানদের ওই ফান্ডামেন্টালিজমের ওই অপবাদ ইসলামের উপরে চাপানোর চেষ্টা করবেন না কোরআন হলো মোহায় মেন ইসা আলসাল আল্লাহর পুত্র কোরআনখ্যান করেছে বলেছে লা হুক তোমরা তিনজন বলো না একজনই ছিলেন আল্লাহ আল্লাহ পাক মরিয়মের মধ্যে আল্লাহর কালাম আল্লাহর কালেমা প্রবেশ করেছেন জিব্রাইলের মাধ্যমে সেখান থেকে ইসা আলাই হলেন সেটা কালেমা সেটা রুহ মরিয়মের পেটের বাচ্চাকে বলছে হুদিরা আবার বলছে কিসের যারো সন্তান সে তো সরাসরি আল্লাহর পুত্র ইসলাম মাঝখানে মোহাইমেন কোরআন সেখানে মোহাইমেন সেখানে শাসকের বিচারকের দায়িত্ব পালন করে বলছে কোরআন শাসন করে কোরআন বিচার করে বলে দিচ্ছে ধর্মে কোনো ব্যাপারে বাড়াবাড়ি করোনা অতিরঞ্জন করোনা একদল ঈসাকে নিচে নামে যারো সন্তান করবে পেটে তিনি এসেছেন তাকে তিনি প্রসাহ করেছেন এবং তিনি মানুষ তাকে নবুয় দেওয়া হয়েছে আমাকে নবী করা হয়েছে তাকে নবুত দেওয়া হয়েছে ওয়াজি হানিওয়ালা আখরা তিনি দুনিয়াতেও সম্মানিত আখেও সম্মানিত আল্লাহর আল্লাহর সরাসরি পুত্র থেকে নিয়ে আবার তিন সত্তাকে এক সত্তা করে ফেললো হোলি গড হোলি সোল হোলি সান তিন মিলল ট্রিনিটি অব গড বানিয়ে নিল নিজেরা সব কিন্তু বানাচ্ছে সব বিকৃত করছে আমি প্রথমে বলেছি কোরআন অবিকৃত ধর্মগ্রন্থ এটার গায়েকে হাত দিতে পারবে না কিন্তু তারা তাদের থট তাদের চিন্তাকে এত ডেভেলপ করেছে এতটা পারভার্স করেছে এতটা করাপ মিল খুঁজে পাবেন না আল্লাহর কালাম যদি হতে হয় তাহলে তার বিষয়বস্তু একজাক্ট হতে হবে এবং নির্ভুল হতে হবে আর এক এক কালামে বা এক এক কিতাবে একই বিষয়ের উপরে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন কথা থাকা যাবে না আল্লাহর কালাম বলছে কোরআনে করিম বলছে ঈসা আলাইসালাম আল্লাহর কালেমা যা মারিয়াম আলাইসালামের মধ্যে প্রবেশ করানো হয়েছিল কালেমা তুমিনেমা আল্লাহর সৃষ্টি করা সেটা আল্লাহর অংশ নয় মরিয়মের পেটে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মানুষ হিসাবে পৃথিবীতে এসেছেন এই ছোট্ট কাহিনীটাকে স্বাভাবিক কথাটাকে আল্লাহাক বলেছেন এটাই হলো সত্য কিস্সা এর বাইরে আর কোন সত্য কিসা হতে পারে না এর বিপরীতে কোন কিস্সা সত্য হতে পারে না কিন্তু সেটাকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে গুলো করতে করতে এক সত্তাকে তিন সত্তা তার তিন সত্তা মিলে এক সত্তা ট্রিনিটি অফ গড করে দেওয়া হলো তখন প্রশ্ন হবে যে হোলি ফাদার হোলি সোল অ্যান্ড হোলি সান তিনটি মিলে যদি এক সত্তা হয় তাহলে ওনাদের ধারণা অনুযায়ী ঈসা আলাইসাল্লাসাল্লামকে যখন শুলে দেওয়া হলো তখন তিনি এক সপ্তাহ বিশিষ্ট ছিলেন না তিন সপ্তাহ বিশিষ্ট রহমতুল্লাহ হিন্দি তার এজাহারুল হাকর মতে কাহিনিটি উল্লেখ করেছেন দীর্ঘদিন ট্রেনিং দওয়ানের পরে গির্জায় একজনকে খ্রিশ্চানিজমে দীক্ষিত করার পরে বড় প্যাট্রিক যখন আসলেন তাকে ইন্টারভিউ নেওয়ার জন্য ভিতরেটিকে জিজ্ঞাসা করলেন যে আসলে ঈসা আলাইস্লাকে মাসেহকে যখন শুলে দেওয়া হলো তখন কি কাহিনীটা কি ছিল তখন একজন বলল যে তখন গড মারা গেছে দ্বিতীয় জনকে টাকার পরে সে বললো বললো হোলি ফাদার হোলি সোল হোলি সাল শুনে দেওয়ার সাথে সাথে তিন সত্তা একসাথে মৃত্যু হয়ে গেছে আর তিন দিন পর্যন্ত এই পৃথিবী গড সারাই ছিল এলা ছাড়াই ছিল কোন সৃষ্টি ছাড়াই ছিল কেন তিনি তো তিন দিন খবরেই ছিলেন তাহলে এই তিন দিন ব্যাপী সারা পৃথিবী চালালো কেগত প্রশ্ন বহুত অসংগতি দাউদ আলাইসালাম একবার উকি দিয়ে দেখলেন যে ঔরিয়া তার সেনাপতি তার স্ত্রী খুব সুন্দরী বর্তমান প্রচলিত তৌরা মধ্যে কাহিনীটি লিপিবদ্ধ রয়েছে দুর্ভাগ্যজনক ভাবেও সত্য যে মুসলিম অনেক মুফাসুরগণ তৌরাতের এই কাহিনীকে হুপ হু কোরআনে করিমের তাফসির মধ্যে নকল করেছেন যেটা ঠিক করা হয়নি আর এই ধরনের ভুয়া কিসা কাহিনী অসংলগ্ন কথাবার্তা তাফসির মধ্যে যেগুলা সন্নিবেশিত করা হয়েছে কোনোরকম ইশারাঙ্গের ছাড়া সেগুলোকে বলা হয় ইসরা ইলিয় অর্থাৎ মানে ইসরাই যে সকল মিথ্যা কাহিনী বানানো বানিয়েছে সেগুলা তৌরাতের কাহিনীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোরআনের তাফসিরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তৌরাথের সেই মিথ্যা ভুল বিভ্রান্তিকর কাহিনীগুলো দাউদ আলাইস্লা তু তার সেনাপতি ওরিয়ার সুন্দরী স্ত্রী দেখে তাকে বিয়ে করার জন্য অত্যন্ত উৎসাহী হয়ে গেলেন উদ্গ্রীব হয়ে পড়লেন কিন্তু ঔরিয়া যেহেতু বেঁচে আছে সেনাপতি তখন তার স্ত্রীকে তিনি কিভাবে বিয়ে করেন তিনি নির্দেশ দিলেন যে যে কোনোভাবে ওরিয়াকে এমন একটি জায়গায় যুদ্ধে পাঠানো হোক যেখানে সে নিহত হবে তারপরে তিনি যেন তাকে বিয়ে করতে পারেন ঠিক এইভাবে কোনোভাবে বাধ্য করে বিদায় করে তিনিিজিয়াস কোন বোকের কোনো স্ত্রী হতে পারে না যে একজন নবী অন্যের স্ত্রী পাগল হবেন আর তাকে বিয়ে করার জন্য সেই মহিলার স্বামীকে তিনি উদাও করে দেবেন বা এটা তো একেবারে অন্য ধরনের কাহিনী হয়ে গেল এগুলা তো কোনো ক্রমেই কোন ধর্মীয় গ্রন্থের কোন কাহিনী কিসা অন্য কাহিনী কোরআনে এসেছে না আজার কাহিনী কোরআনে এসেছে জীবের কাহিনী ওর আছে ৯৯টা আমার আছে একটা ও আমারটা শুদ্ধ চাচ্ছে আর যুক্তি তর্কে সে আমাকে পরাজিত করে ফেলেছে শুনে হেসে দিলেন যেহেতু একটু শিক্ষা দেওয়ার জন্য এই কাহিনী হচ্ছে আসলে কোরআন এটা বলেনি কোরআনে না আজার কাহিনী না আজাদে হয়েছে সেখানে জীবের কাহিনী জীবী একজনের নিরানব্বইটা আরেকজনের নিবে কেন এই বিচার ব্যবস্থার প্রসঙ্গে এসেছে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য মুসলমান করতে গিয়ে সেই দাউদ আলা কাহিনীরা সেটা এখানে যোগ দিয়ে বক্তারা মাঠ কাঁপিয়ে নেচ্ছেন। কিন্তু আল্লাহ তো বলেছেন কোরআন হলো মুহাইমেন তেলের যেগুলো ভুল আছে সেগুলাকে হুকুম দেবে সাক্ষী দেবে বিচার করবে কোরআন কোরআনের মধ্যে যদি ভুয়া কাহিনী ঢুকিয়ে দিয়ে যেটা শব্দটা সেটার স্থায়িত্ব থাকে না সেটার কোন ভিত্তি থাকে না ভ্যালু থাকে না পরবর্তী বক্তব্যে আমি কোরআনে কারিমের আরো কিছু দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরো ইনশাআল্লা আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ বলে জান মানুষ তো আদম সন্তান স্বাভাবিক বিন আব্দালাম ডুল্লাহ জাহাঙ্গীর হারুন হোসেনের উপস্থাপনায় ण देखु परिणती कल रुन सम्प्रचार सकाल साढ़े छंगल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 জিহাদ হোধায় নম্বর ছয় হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নবজ সাল্লাহাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে